আল্লাহ পঁচাত্তর নম্বর আয়াতে এই সালা কাহিনী শেষ করে আল্লাহ এখন বলছেন দুনিয়ার মদিনায় নবী করিম সাল্লি সাল্লাম বা মক্কায় মদিনায় মিলে তিনি তিন ধরনের লোককে মোকাবিলা করেছেন দিনের দাওয়াত দিয়েছেন তিন গ্রুপ ছিল এক গ্রুপ হলো মোশরে কি যারা মূর্তি পূজার অনুসারী আরেক গ্রুপ হচ্ছে আহলি কিতাবি সম্প্রদায় আরেক সম্প্রদায় হচ্ছে খ্রিস্ট সম্প্রদায় খ্রিস্টান যারা এই তিন ধরনের লোককে তিনি দাওয়া দিয়েছেন এবং তাদের কাছ থেকে তিনি তিন ধরনের এই পন্থার লোকদের কাছ থেকেই অনেক প্রতিরোধ তিনি মোকাবিলা করেছেন অনেক বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে তাদেরকে বহু রকমে ওনাকে বুঝাতে হয়েছে সেখানে আল্লাহ তালা এখন সবাইকে সামনে করে বলছেন যারাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আল্লাহর দিন ছাড়া অন্য কোন কিছুকে অনুসরণ করে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন কুল আতা আপনি বলুন যে তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত কর যেগুলো তোমাদের কোন ক্ষতি অথবা উপকার কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো যত এবাদত করুক তাদের কোনো ক্ষতি বা উপকার করার কোনো সামর্থ্য আছে তাদের কোনো অত্যন্ত সত্য তারা যারা পূজা করে বিভিন্ন রকমের অন্ধ বিশ্বাস কুসংস্কারের ভিত্তিতে তারা করলেও শেষ পর্যন্ত কতটুকুন তাদের বিশ্বাস হয় কতটুকুন আস্থা থাকে তারা নিজেরাও কিছু টের পায় তারা এক্সাম্পল আমি প্রায় দিয়েছি আমাদের মসজিদের এক সময় চেয়ারম্যান শিরোনা আব্দুল্লা সাহেব ওনার আব্বার কাহিনী তিনি একজন আলমগু মানুষ ছিলেন আমি বলেছি আর একবার যারা মিস করেছেন তাদের জন্য আবার বলি যে খুব জোরে তুফান এসেছে এলাকায় তুফান আসলে লোকেরা কি করে বলেন তো আজান দেয় তো পাশের বাড়ির হিন্দু পরিবারের লোক এসে বলতেছেন হুজুর একটু আজান দেন জোরে আজান দেন ফেলে আজান কেন তো তোমাদের মূর্তি আসে না এগুলার কাছে একটু চাইবে না আজকে ওগুলো কাজ হবে না জোরে আজান দেন আসলে বুঝা যায় শেষ পর্যন্ত তারাও বুঝে এইগুলা উপকার ক্ষতি কিছু করতে পারে না আমাদের উদ্দেশ্য কোন ধর্মকে নিন্দা করা নয় কিন্তু বক্তব্য এসেছে মানুষকে সেরে থেকে দূরে নিয়ে এসে এক আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের দিকে নিয়ে আসা এটা তো আল্লাহ তালা মানুষকে এজন্যই সৃষ্টি করেছেন তাই না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে তো আল্লাহ তালা একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আসলে তো এইগুলো বিভিন্ন ধর্ম মানুষ পরে আবিষ্কার করেছে ধর্ম তো আল্লাহ অনেকগুলো পাঠানো কয়টা ধর্ম পাঠিয়েছেন একটা বিশেষ করে ইসা আলাহামকে আল্লাহ কোন ধর্ম নিয়ে পাঠিয়েছেন ইসলাম নবী মোহাম্মদ সাল্লামকে যা পাঠিয়েছেন নবী ইব্রাহিম কে যা পাঠিয়েছেন নবী লুত সমস্ত আমি আমি একটা দিন নিয়ে পাঠিয়েছেন হ্যাঁ ধর্ম সম্পর্কে নিন্দা প্রকাশ করতে হবে তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে আক্রমণ করতে হবে আমাদের উদ্দেশ্য নয় আমাদের ধর্ম এই কথা বলে না এবং কাউকে জোর করিয়ে ধর্মান্তরিত করতে হবে এটাও বলে না কিন্তু সমস্ত মানুষকে এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ তালা মুসলিম উম্মাকে সৃষ্টি করেছেন গুন্তুম খাই উম্মাতিনাজুফত সমস্ত মানুষকে আল্লাহ তালার এই খবর দেওয়ার কাজ আমাদের এই জন্য আমাদেরকে এই কথাগুলো আলোচনা করতে হয় শুনতে অন্যদেরকে পৌঁছাইতে হয় এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় আল্লাহ তালার হক দিনকে পৌঁছাই দেওয়া তো আল্লাহ তালা বলছেন আপনি বলেন হে তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর এবাদত করো এগুলো তো তোমাদের কোন কিছুই করতে পারবে না আর আল্লাহ তালাই সব এবং তোমরা গিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাদের সমস্যার কথা তোমাদের সমস্যার কথা তাদের কাছে গিয়ে বললে কোন মূর্তির কাছে গিয়ে বললে বা ইসা আলাহামের মূর্তির কাছে গিয়ে বললে বা তার কাছে ইবাদত করলে তিনি কি শুনবেন তোমাদের এবাদত সারাদিন এবাদত করলে শুনবেন না আর তারা কি জানবেন তোমরা কোন বিপদে আছ তাদের কি ক্ষমতা আছে কিভাবে তোমাদের উদ্ধার করতে হবে এই সমস্ত ক্ষমতা কার আছে আল্লাহ তিনি সব সব জানেন কাজেই ভালো মন্দ কিছু যদি তোমাদের দরকার হয় সে এক আল্লাহর কাছেই তোমরা এবাদত করো তার কাছেই চাও আপনি বলেন হে আসলে কিতাব কিতাবের তোমাদের হুদিনের ব্যাপারে বিশ্বাস জোগাড় করে নিয়েছ যেগুলো মোটেই হক নয় এরকম কোন কিছু তোমরা নিয়ে কি করনা বাড়াবাড়ি করনা। কত বাড়াবাড়ি করা বাড়াবাড়ি ছাড়া তো কিছু নাই তারা খ্রিস্টানরা ঈসা আলাহিসের সম্মান তিনি যারদ সন্তান তার মা জেনা করে এই সন্তান কেটে নিয়েছে নামিল্লা তাহলে দুইটাই কি বাড়াবাড়ি একজনে সম্মান করতে করতে আল্লাহর জায়গায় বসে আরেকজনে নামাইতে নামাইতে তাকে এত নিচু দারসন্ত প্রমাণ করে ফেলেছে আল্লাহ বলছেন যে তোমাদের আগের যে কম গুলো তারা তাদের আহওয়া, মন গড়া আকিদা বিশ্বাস কথাগুলো ভিত্তিতে তাদের দিন বানিয়েছে রকম আকিদা বিশ্বাস জোগাড় করে করে তোমরা তাদেরকে অনুসরণ করোনা কদলু তারা নিজেরা গোমরা হয়ে গেছে পথ ভ্রষ্ট হয়ে গেছে এবং তারা অনেক লোককে গোমরা করেছে এই সমস্ত বিশ্বাস দিয়ে তারা হক রাস্তা থেকে সোজা রাস্তা থেকে আসল রাস্তা থেকে বহু দূর চলে গেছে তোমরা কি তাদেরকে অনুসরণ করে বিভ্রান্ত হতেই থাকবা এই প্রশ্ন আল্লাহতালা করছেন নবী করিম ইসালাম মাধ্যমে ওই জমানার যারা খ্রিস্টান ছিল এখন এই প্রশ্ন এখনো কন্টিনিউ করছে কেয়ামত পর্যন্ত যারা আহলে কিতাবের দাবিদার তারা যেন এগুলো চিন্তা করে অভিশপ্ত হয়েছে যারা কাফের হয়ে গেছে বনি ইসরায়েল থেকে দাউদ আলাহ ইসলামের জবান দ্বারা ঈসা এবং মারিয়ামের জবান দ্বারা এই দুই নবী বনি ইসাহীল এর লোকদেরকে অনেক অভিসম্প করেছে। তাদেরকে অনেক ল করেছে। কারণ কি তারা নবীর অনুসারী হওয়া সত্ত্বেও এবং কিতাবের অনুসারী হওয়া সত্ত্বেও তারা বড় সীমা লঙ্ঘন করেছে ঈশা আল্লাহ সালামকে তারা এমন একটা অপবাদ দিল এমন দুশ্মনী করলো দাউদ আলাহ ইসলামের সঙ্গে অনেক নাফরমানি করেছে এমনকি তারা অনেক নবীকে হত্যা করেছে নবীকে হত্যা করেছে ইসরা লোকজন বহু নবীকে হত্যা করেছে এই সমস্ত কারণে তারা নবীদের জবান তারা নবীরা যদি কাউকে লালাত করেন তার বাঁচার কোন উপায় আছে কারণ নবীদের যেকোনো দোয়া এবং বদা দুইটাই কি হয়ে যায় কবুল হয়ে যায় আপনারা দেখবেন অনেক সময় একটু নেককার লোক যদি মনে কষ্ট পায় মুরব্বীরা যদি বদা দেয় আমরা ভয়ে থাকি মা বাবা যদি বদা দেয় কারণ তাদের বদা তো কবুল হয়ে যায় তাই না তো মা বাবা মুরব্বী নেয়া বদোয়া কবুল হয় তাহলে নবীদের দোয়া বদা কেমন অনেক বেশি কবুল হয়ে তো আল্লাহ তালা বলছেন নবী করিম সাল্লি সাল্লামকে এদের পূর্বে অনেকেই এত অভিসম্প পেয়েছে আপনি তাদের কাছ থেকে দিন কবুলের যে আশা করেন কেমনি আসাটা ফলবে কারণ তাদের পূর্বপুরুষ তো সব অভিশাপের শিকার হয়েছে অভিশাপ তো সম্প্রদায় তাদের অনেকের কিসমতে আল্লাহ তারা কবুল না করে আপনি বেশি পরেশান হয়ে মনের কষ্ট বাড়িয়ে দিয়ে কোন লাভ নেই আপনার কেন তাদের অভিসম্পাত কেন পড়ল তার অভিশাপ কেন পেল এই কারণে তারা কি যে নাফরমানির পরে নাফরমানি করেছে অনেক বেশি বেড়ে যায় সীমা ছাড়িয়ে গেছ তুমি সেটা অপরাধের পরিমাণ অনেক বেড়ে যায় এরা অনেক সীমা ছাড়া অপরাধ করেছে তাদের মধ্যে কি ধরনের সীমা লঙ্ঘন করা অপরাধ হয়েছে এবং তাদের মধ্যে যারা একটু ভালো ছিল এরাও অনেক ক্রাইম করেছে ভালো লোকগুলো তাদের কাজ করেন ভালো লোকগুলোর কি কাজ করার দরকার ছিল সে কথা আসছে তাদের মধ্যে যারা ভালো ছিল কিছুটা অন্যরা যখন অপকর্মে লিপ্ত থাকতো গুনার মধ্যে ফেতনা ফাসাদ গুনায় কবির মধ্যে ডুবে থাকত নাফর মানিতে ডুবে থাকতো। ভালো মানুষগুলো তাদেরকে থামাতো না থামানোর চেষ্টা করতো না আপনি যদি দেখেন যে আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ গুনা করে আপনার কেমন লাগা উচিত খারাপ উচিত আপনার প্রতিবেশী গুণা করছে আপনি চিনেন এমন ছেলে পেলেরা এমন আত্মীয় স্বজন গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে আপনি এই শুধু চুপ করে থাকবেন আপনার শরীরের মধ্যে কোনো চেতনা আসবে না মনের মধ্যে কোনো কষ্ট লাগবে না উদ্ধার করার জন্য কোনো চেষ্টা চালাবেন না এটা চালাতেই হবে তাদের মধ্যে এই ফিলিংটা ছিল না এই অনুভূতি ছিল না তারা এটাকে তোয়াক্কা করেনি থামানোর চেষ্টা করেনি সমাজের মধ্যে যখন এরকম গুণা হয়েছে তারা এগুলো তামাশা দেখেছে অথবা চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে এগুলা তারা থামানোর কোনো চেষ্টা করেনি তার পরিবারে তার আত্মীয় স্বজনের মধ্যে যখন একজন মুসলমান দেখে যে গুণা করছে লোকেরা সে চুপ করে বসে বসে মসজিদে বসে বসে আল্লাহ করবে কখন এটা নয় এটা না করলে তাদেরকে না থামালে আল্লাহ শাস্তি দেবেন এই বিষয়ে তারা একে অপরে গুণা করতে কেউ কাউকে থামানোর কোনো চেষ্টা করেনি বোঝানোর চেষ্টা করেনি রোখার চেষ্টা করেনি এ বিষয়ে অনেকগুলো হাদেশে আছে এটা বড় অভিশাপের কাজ যে সমাজে এই কাজ নেই মানুষকে গুনা থেকে থামানোর কোন চেষ্টা থাকে না ওই সমাজটা একটা গজবের সমাজ হয়ে যায় আল্লাহর অভিশাপের উপযুক্ত লাম্মা ওয়াকাত বনু ইসরাইল, ইমা আসি যখন বনি ইসরা মধ্যে গুনার প্রচলন শুরু হয়ে গেল কিছু লোক গুনার মধ্যে ঢোকা শুরু করে দিল তারা গুণার মধ্যে আলিমরা এখন টায়ার্ড হয়ে গেছে আর বলা ক্ষান্ত করে দিয়েছেন ফা আলাসম ফি মাজা আলসি বলে আর কত বলবো ঠিক আছে আর এখন শেষ পর্যন্ত বলা ছেড়ে দিয়েছে এবং তাদের সঙ্গে উঠা বসাও করে ও কালু হুম ওষা রা খাওয়া দাওয়া উঠা বসা সবকিছু করে একদম নর্মাল তাদেরকে বুঝাই না বলে না খবরদার আল্লাহকে ভয় কর এগুলো কিচ্ছু বলে না বেশি বললে আবার দূরে দূরে চলে যাবে বলবে না দাওয়া দিবে না দাওয়া আসা তাদের সঙ্গে নর্মাল হয়ে যায় নর্মাল ব্যবহার আর বলা কমিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ফাদার আব্লাহ কলু বা বাদ হেমবি বাদ তখন আল্লাহ তালা তাদের অন্তর গুলোর দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন তাদের এই সামনে মারিয়াম আর এই অবস্থা দেখে দাউদ আলাইসালাম এবং এই সামনে মারিয়াম তাদেরকে একেবারে আল্লাহ তালা কাছে লালত তাদের উপরে আহ্বান করেছেন আরো কি হাজিস এসেছে ব্যাপারে গুরুত্ব দিয়ে বয়ান করছিলেন ফেজাল আসা তখন কথা বলতে বলতে তিনি এই হেলান দেওয়া থেকে সদা হয়ে বসলেন বলেন একটু শক্ত করে বলেন এখন আল্লাহর কসম করে বললেন লাফি বি তোমাদের সমাজে যদি কিছু লোক অপরাধ ক্রাইম করা শুরু করে দেয় বিভিন্ন অন্যায় নাফরমানিতে লিপ্ত থাকে খবরদার তোমরা সবাই মিলে তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে এনে হকের উপরে আনি জোর করে আনি বসাই দিতে হবে কিছুতেই আলাও করতে পারো না তোমাদের সমাজে এই ক্রাইম এগুলো কিছুতেই করতে পারো না তাহলে মুসলিম সমাজে নবীদের সমাজে নবীদের উম্মের সমাজে যদি কোন গুণা হতে থাকে তাহলে বাকিরা যারা কয়েকজন আছেন তারা চোখ বন্ধ করে কোন রকম রকমে যাবেন আবার বাড়িতে চলে আসবেন রাস্তা দিয়ে কি হয় এত দেখারও দরকার নয় একদম নিশ্চয় দিকে তাকা থেকে চলে গেলাম নিশ্চয় দিকে তাকানো তো ভালো চোখ অন্যদিকে গেলে গুণা হয়ে যায় না এটা ঠিক আছে কিন্তু আল্লাহ তালার যে মুনকার কাজগুলো হয় ওগুলো থামানোর জন্য কোন খবর থাকবে না আমাদের ইসরায়েলের মধ্যে তাদের দিনদারির মধ্যে উন্মতের মধ্যে ত্রুটি কিভাবে শুরু হল তাদের দিনদানি দিনদারি উঠে যাওয়ার কাজ কিভাবে শুরু হল কান আর ইয়ালকা আর রাজুল একজন লোক আরেকজন লোক যখন দেখে এমন অবস্থা সে কোন গুনা টোনার মধ্যে আছে তখন সে বলতো ভালো লোকটা বলতো ইয়াহা ইত ভাই আল্লাহকে ভয় কর গুনার কাজে তুমি লিপ্ত আছো তুমি জুয়া খেলো তুমি মদ খাও তুমি জেনাবিচার লিপ্ত আছো তুমি ঘুষ তুমি সুদ খাও তুমি নাচ গান নিয়ে ব্যস্ত আছো ছেড়ে দাও তুমি ড্রাগ নিয়ে আসো এগুলা থেকে সরে আস এগুলো তারা বলতো বলতাই না কিছুদিন বলার পরে দেখে যে কাজ হয় না বলে আর নুখ খরচ করে লাভ নাই এখন নর্মাল হয়ে গেছে তার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া গল্প গুজব এগুলো নিয়ে এখন নর্মাল হয়ে গেছে তার দায়িত্ব সে আর দাওয়া করে না আল্লাহ লাগিয়ে দিলেন একে অপরের বিরুদ্ধে অন্তরের মধ্যে অন্তর্দন্ত শুরু হয়ে গেল অতঃপর তিনি এই আয়াত করে শুনালেন যে আয়াতের তাফিলা আমরা এখানে করছি এরপরে নবী করিম সাল্লাম আরেকটু শক্ত করে হাজি শেষ মাথায় বললেন কাল্ল কাল্লা মুরুন নাহ কাজের দিকে ডাকতে হবে মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে সরিয়ে আনতে হবে করতেই হবে কাজ ও লতা হুদান্না আলাই জালিম ও তাহলে আতরা জালিম যারা আছে ফাসিক যারা আছে গুনাগার যারা আছে জুলুম থেকে অন্যায় কাছ থেকে হারাম থেকে তাদেরকে তোমরা জোর করে টেনে নিয়ে আস হকের মধ্যে বসিয়ে দিতে হবে হকের মধ্যে খাড়া করিয়ে দিতে হবে হকের মধ্যে তোমরা তাদেরকে এনে ঢুকাতেই হবে এই কাজ তোমাদেরকে করতে হবে এই কাজ যদি না করে কি হবে উম্মাদ আল্লাহ কি করবেন অনেক শাস্তি দেবেন আদাব দিবেন। সে বিষয়ে নবীকে রবি আনিল মুনকার আল্লাহ করছেন কিন্তু কসম করে উম্মে কে এত কসম করে বলছে আপনার মা বাবা কসম করে আপনাকে একটা কথা বলে আপনি কিভাবে রাখেন তো আল্লাহ নবী কসম করে আপনাকে আমাকে বলল আমরা এই কাজ কোদ্দূর রাখলাম এখন আমরা চিন্তা করি আল্লাহর কাসম যার হাতে আমার জান তোমরা অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই তোমরা মুন খারাপ মন্দ কাজ থেকে তাদেরকে সরিয়ে আনবে এটা যদি না করো আল্লা কামনা কুমি একাব আমিনা আনবে তা না হলে আল্লাহ তালা অচিরেই খুব তাড়াতাড়ি তোমাদের উপরে এমন আভাব এমন শাস্তি নাজিল করে দেবেন আল্লাহর পক্ষ থেকে শ্রীমালা তাদের অন্য হু ফালাই এস্তা জি বলে কোন খুব ডাকবা যে আল্লাহ বিপদে বসে বিপদ উদ্ধার উদ্ধার করেন বিপদ ছড়িয়ে নিয়ে যান খুব কাঁদতে থাকবা কিন্তু আল্লাহ তালা তোমাদের বিপদ উদ্ধার করবেন না বিপদ থেকে তোমাদের দোয়া কবুল করবেন না তাহলে আমরা এখন চিন্তা করি যে কি বিপদে আমরা পড়েছি মাঝে মধ্যে আমাদের চিন্তা হয় নাকি হয় না কত বড় বিপদে আমরা আছি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করি দোয়া করা উচিত কিন্তু দোয়ার পাশাপাশি কি করতে হবে লোকদেরকে খারাপ কাজ থেকে কিভাবে সরানো যায় নেকির কাজের দিকে কিভাবে নিয়ে আসা যায় তার জন্য এই কাজ করতে হবে না হলে কিন্তু দোয়া করলে শুধু কবুল হবে না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 এছাড়াও কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেট রিচার্জে পণ্য সামগ্রীতে ওয়ান ওয়ান জে ই আর কেছে এসেছে যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখে ফলে ইউর তার হাত দিয়ে যদি পারে সেটাকে সরিয়ে নিয়ে আসুক তাকে টেনে বাই করে নিয়ে আসুক হাত দিয়ে করতে না পারলে তাহলে তার মুখে বয়ান করি তাকে সেটা না করতে পারে তালে কমপক্ষে ফাবে কালবিহী অন্তর দিয়ে ঘৃণা করবে অন্তর দিয়ে ঘৃণা না করে কেউ যদি বলে যে বেটাতে কাম করে ফেলছে বাড়ি দুটি দখল করে তো কাম বানাই ফেলছে এখন এর মনে যদি লোভ হয় আমার সুযোগ হইত কেমন মজাই না হতো তাহলে এটা এই ঘৃণা যদি না আসে তাহলে কি হবে লোভ আসবে তাই না হয় ঘৃণা আসবে নতুবা নতুন আমার কোনোটাই নাই মাঝখান দিয়ে তার মাঝখান দিয়ে আপনি কম চিজ কিছু একটা হওয়া লাগবে হয় আপনার ওই খারাপ কাজের দিকে লোভ হবে আপনারও দখল করে এরকম বড় লোক হওয়ার খায় ডাকবে অথবা তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে এই কাজকে যদি ঘৃণা সৃষ্টি হয় তাহলে অন্তত নিজের পরিবার আত্মীয় স্বজনকে বলতে পারে খবর দা এরকম কাজ করো না অমুকে এই কাজ করেছে সে তো যাহার নামের আগুন নিজে পেটে ঢুকে যাচ্ছে ছেলে মেয়েকে দিয়ে যাচ্ছে তাহলে অন্তত একটা বাকিদের অন্ততে এদিকে লোভ সৃষ্টি হবে না তা না হলে সবাই যখন দখল করেই বড় লোক হওয়া যায় শুধু গাছে হৈ হুল্লোর করে সব দখল করেই ফেল এরকম মানসিকতা সৃষ্টি এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কে কার সে বেশি দখল করতে পারে তাহলে এটাও যেন না হয় কমপক্ষে ঘৃণা সৃষ্টি করো তুমি যদি একেবারে দুর্বল হও আর এই ঘৃণা সৃষ্টি করাটা কি মজবুতি মানের পরিচয় নাকি একেবারে দুর্বল ওজা লিকা অত আফল ইমান এটা হলো একদম দুর্বল মৌমনের কাজ আর শক্তিশালী ভালো ইমানদার হাত দিয়ে স্মরণের চেষ্টা করবে হাত দিয়ে না পারলে জবানি বলবে আর একেবারে দুর্বল যদি হয়ে যায় কোন পারে না তখন সে ঘৃণা করবে ঘৃণা ওগুলা ওই তো করে সবাই করে আর কি করবে না আর সেও করেছে তার মনে কোন ঘৃণা সৃষ্টি হল না তাহলে তার অন্তরের মধ্যে একেবারে সরিষার দানা পরিমাণ ইমানও নাই মুসলমান মনে করছে ইমান নাই আজ দখল করে তার ইমান কত আছে বলেন এবারে কি পরিমান যারা ইমানদার আছি তিনটা লেভেল আসছে ইমানদারে ইমানদারদের হাত দিয়ে সরাবে মুখ দিয়ে সরাবে অন্তর দিয়ে সরাবে আচ্ছা এই তিন গ্রুপের মধ্যে বেশি সংখ্যক কোন গ্রুপ হবে তিন নম্বর আমরা বোধ বেশি থেকে বেশি তিন নম্বর গ্রুপে আছি এই যদি অবস্থা হয় তাহলে ওই সমাজের অবস্থা কি ভালো হওয়ার কথা না খুব খারাপ হওয়ার কথা এই পর্যায়ে আমাদের সমাজটাকে আমরা টেনে নিয়ে এসেছি কারণ আমাদের সমাজে অনেক মুসল্লি ছিলেন মোত্তাকি ছিলেন দিনদার ছিলেন মসজিদওয়ালা ছিলেন তারা সমাজের অন্যায়গুলো দূর করার জন্য কোন ভূমিকা রাখেন নাই যার ফলে আজকে মানে কথা বলার মতো কেউ গুণা করলে তাকে কথা বলবেন এই পরিবেশ আর নাই আছে নাকি এটা আল্লাহর আজাব নাকি আল্লাহর আজাব না আল্লাহর আজাব শেখেছে আল্লাহর কাছে দোয়া করতে হবে আজাব থেকে সমাজকে আল্লাহ রক্ষা করেন উদ্ধার করেন আর চেষ্টা চালাইতে হবে এই জন্য যেখানে অন্তত নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াতে পাড়া প্রতিবেশী আপনি দেশে গেলে সমাজের লোকের সঙ্গে কথাবার্তা হলে সবার মধ্যে এরকম একটা দিন দাঁড়ি একটা আলোচনা করেন তাদের এসিডি ক্যাসেট বিভিন্ন রকমের তরিকা এখন মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে এগুলো পৌঁছেই দেন না হলে এখন সমাজকে যে অবস্থায় দেখেছেন আপনি দেখতে পাচ্ছেন দশ বছর আগে কি এক সমাজে অবস্থা ছিল মনে করেন দশ বছরের এক দশকে কতটুকু পতন হয়েছে কি পরিমাণ হয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে আর সামনের দিকে আগামী দশ বছর কি দেখবেন আল্লাহ আপনাকে বাঁচাই রাখলে চিন্তা করতে পারছেন কিছু আপনার আমার আত্মীয় স্বজন ভাই ভাতিরা আত্মীয়চর্য গোষ্ঠী আছে তারা আজকে কোন জঙ্গলের দিকে রওনা হয়ে যাচ্ছে রাস্তায় কিভাবে মানুষ দ্রুত পাওয়া যায় যায় যোগানা নামাজে তেমন নাই ফজর তো নাই অথচ এই দশ বিশ আগেও এই অবস্থা ছিল না কি দ্রুত পতন হয়েছে এর পিছনে যারা যারা অসৎ প্রকৃত লোক যারা দুষ্কৃতিকারী যারা দিনের দুশ্মনী করে তারা তো আছেই কিন্তু এর পিছনে আল্লাহ আল্লা দায়ী করবেন যারা দিনওয়ালা কিন্তু সমাজ থেকে দূর করার কোন চিন্তা তাদের মাথায় নাই তাদেরকে আল্লাহ দায়ী করবেন কিনা তারা কি জবাব দেবে এই জন্য এই যে আদাব এসেছে এই বিষয়ে আরকি হাদি আল্লাহ লোক যদি গুণা করে এই গুণার কারণে গোটা জাতিকে গোটা জনগণকে সময়কে আল্লাহ তালা আজাবে আম দিবেন না কিছু লোক চুপে চুপে করে কেউ জানা করে কেউ মদ খায় কেউ ড্রাগ খায় এইগুলা কিছু লুকাই লুকায় কিছু কিছু লোকে করে কোন সমাজে কোন সময় এটা ছিল না প্রায় সমাজে এটা হয়ে আসছে তো এই সমস্ত কারণে কেউ কেউ লুকিয়ে লুকিয়ে করলে পাবলিকলি ওপেনলি একেবারে বীর জরপের সাথে সবাইকে দেখায় না করলে লুকাই লুকিয়ে করলে আল্লাহ সমাজে সবাইকে শাস্তি দিবেন না কিন্তু যখন তারা দেখে যে না এই গুণাটা বাইনা দহারা নিহীন তাদের সামনে হচ্ছে ওপেনলি হচ্ছে খোলা মেলা ভাবে হচ্ছে আর এটা দেখিও ইমানদার লোকেরা এটাকে থামানোর চেষ্টা করে না অথচ তারা চেষ্টা করলে থামাতে পারত কিছু ভূমিকা পালন করতে পারত তারা করে না যখন এরকম অবস্থা হয় তখন আল্লাহ খাস আম সবাইকে তখন শাস্তি দেওয়া শুরু করে এমন আজ আব্দ পুরো অঞ্চল পুরো দেশ পুরো এলাকা তখন সাফার করতে থাকে সে অবস্থায় আমরা পৌঁছে গেলাম কিনা কানামান কেউ যদি দেখে তার সামনে গুনা হওয়া একদিনে গুনা করছে যে দেখলো সে এটাকে অপসন্দ করে থামানোর চেষ্টা করে তাহলে আল্লাহতালা অন্তত তাকে সে এই গুনা দেখে না দেখলে অন্য জায়গায় থাকলে যাতেটুকুন সেফ এভাবে আল্লাহ তালা তাকে সেফ করে দেবেন আর যে ব্যক্তির সামনে গুণাটা ঘটল আর সে থামানোর চেষ্টা করলো না অমর গা বা আহা ফারি আহা কেনা কেমন শাহিদ আহা আর গুনা এক জায়গায় হয়েছে আর এক লোকে দেখে নাই সে গুণাটা নিজের চোখে দেখে নাই হয়েছে হওয়ার পরে এটাকে সমর্থন করেছে খুশি হয়েছে ভালোই কাজ হয়েছে নাচ গানের ভালো আয়োজন করেছে এক্সিলেন্ট প্রোগ্রাম করেছে দেখে নাই খুশি হয়েছে তাকে আল্লাহ গুনা দিবে গুণা করলে যে শাস্তি হতো বা গুণা দেখলে যে শাস্তি হতো সেটা শাস্তি আল্লাহ তাকে দিবে এই বিষয়ে আরিফ চিহাদ নবী করিম সাল্লাইসাল্লাম একদিন খোদ বা দিচ্ছিলেন ফাঁকা আর সেখানে তিনি ব্যক্তির পজিশন সম্মান ক্ষমতা তার জনবল তার পাওয়ার এগুলো দেখে যেন তাকে থামিয়ে না দেয় বাবার এত বড় ব্যক্তির বিরুদ্ধে দু একটা কথা বললে তার অপসন্দের কথা বললে মনকার কাজ করছে আমার উপরে কোন অ্যাকশন নেয় কিনা এই ভয়ে তোমরা যদি কথা বলা বন্ধ করে দাও তাহলে তোমাদের কিন্তু সাংঘাতিক খবর আছে খবরদার তোমরা যখনই এরকম অন্যায় দেখো কথা বলতে হবে এই হাদিস বলে বর্ণনা করে আবু সাইদাল খুদ্রি রাজি আল্লাহ আনহু দেখতে পাচ্ছি কিন্তু সব জায়গাতে কথা বলতে পারছি না এখন আল্লাহর কাছে কি জবাব দেব দেব এই কথা বলে তিনি কাঁদতে থাকলেন আমাদের অবস্থাও তাই যে শুধু আমরা এই দেখব আর চোখের পানি ফেলবো আর কাঁদবো কয়জনই বা কাঁদবো কাঁদিয়ে কয়জন চোখের পানিও কয় আসে আর ইউসালাম বলেছেন আফদারুল জেহাদ সর্বোত্তম জেহাদ হচ্ছে জালিম শাসক অন্যায়কারী শাসকের সামনে গিয়ে তাকে হক কথা বলে দেওয়া হকের দিকে ডাকা যে এটা অন্যায় করছেন এটা ন্যায় কাজ করছেন না এই কথা বলে দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম জেহাদের সহাব আল্লাহ তাকে দান করবেন আরেকটি হাদিস নবী করিম সালামকে এসে জিজ্ঞেস করা হলে একদিন জিজ্ঞেস করলেন মারুফআ মুনকার কখন এই উন্মতের মধ্যে আমর মারুফ নাহি মুনকার মুখ ছেড়ে দেওয়া হবে কখন এগুলা তারা আর করবে না তখন সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আমাদের উম্মের মধ্যে আমাদের পূর্ববর্তী উন্মতের মধ্যে কিরকম জিনিসগুলো এসে গিয়েছিল যে কাজের কারণে তারা হকাদের আদেশ এবং অন্যায় কাদের নিষেধ থেকে দূরে সরে আসলো আর করল না তখন তিনি বললেন ফি ফি ফি সিগারিকুম যখন তোমাদের ক্ষমতা দায়িত্ব প্রশাসন চলে যাবে তোমাদের মধ্যে যারা ছোট কিমের লোক বয়স ছোট হতে পারে চাংড়া ইয়ং ফিয়াং যুবকুরা একেবারে যুবক গুলার হাতে এখন সন্ত্রাসী যারা যুবক না বুড়া যুবক ওগুলোর হাতে এখন আসল ক্ষমতা ঠিক কিনা মোকরা দেখা যাচ্ছে গোটা গ্রামের মাতব ছোকরা গুলো আগে মুরব্বীদের কথা সবাই উঠতে বসতো এখন ছোকরা কথা উঠা বসা করা লাগে ওই জামানা এসে গেছে কিনা তারপরে বললো যে অরফি কি বা এখন তোমাদের বড় বয়স্ক লোকেরাও তখন গুনা খাতায় যদি লিপ্ত হয়ে যায় ইংরা তো আছে তিন নম্বর আর তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট লোক তারা জ্ঞান শিখবে লেখাপড়া বিদ্যা বুদ্ধি এলেম শিখবে ভালো কিসিমের লোকেরা এলেমের মধ্যেও নেই তারপরে প্রশাসনের মধ্যেও নেই এরপরে ক্ষমতার মধ্যে নেই আর একটি ফাইনাল হাদিফ নবী করিম সাল্লাম আর কে হাজি বললেন যে এক বনি ইসরায়েলের মধ্যেই এরকম এক কৌমের মধ্যে যখন তারা এই কাজ ছেড়ে দিয়েছে দাওয়াতি কাদা করে না মানুষকে ইসলামের দিকে আনা গুনা থেকে দূরে সরনের কাজ বন্ধ করে দিল তখন আল্লাহ তালা পাঠালেন একটা আজাদ আমের অর্ডার দিয়ে ফেরেস তাকে দাও এই গ্রামকে ধ্বংস করে দাও হতে পারে ধ্বংস কিভাবে হয় বলেন তো কিভাবে ধ্বংস হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ লাগিয়ে দেন হয়তো কোনো জায়গায় ঘূর্ণিঝড় কোন জায়গায় মহামারী কোনো জায়গায় ধস কোন জায়গায় আপনার ভূমিকম্প কোন জায়গায় আগ্রী এইরকম কোনো জায়গায় বন্যা সব মেসাকার করে দিচ্ছে এরকম কিছু একটা দিয়ে পাঠালে তো উনি ফেরেসটা আসলেন নর্মালি এই সমস্ত দায়িত্ব আল্লাহ তাল্লাহ জেবরাইল্লা আলাইসাল্লামকে দেন তো উনি এসে দেখলেন যে গোটা গ্রামের মানুষ তো গুনায় লিপ্ত আছে কিন্তু একটা লোক পাওয়া গেছে দিন আপনার এবাদতে লিপ্ত আছে তাকে সহকে আমি করে দিই তিনি বললেন যে তাকে দিয়ে শুরু করো আল্লাহ তালা বললেন তাকে দিয়ে কেন শুরু করতে হবে কারণ আমার দিনের এত নাফর হয়েছে তার চেহারায় কোনো সময় কোন কষ্ট দেখা দেয়নি এর জন্য তার চেহারায় কোন কষ্টা দেখলে মধ্যে কষ্ট লাগবে সেটা চেহারায় ফুটে উঠবে তার কষ্ট লাগবে এই কষ্ট তার আসেনি তাহলে যারা আমাদের মধ্যে মনে করি আমরা কিছুদিন দা আমাদের এই কাজটা কি পরিমাণ করা দরকার আমরা তো একটু নিজেরা ভালো হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সমাজকে ভালো করার হয়েছে এই দায়িত্ব থেকে বাঁচতে পারব না ইসলাই লোকরা করেনি এই জন্য তারা কি হয়েছে তারা আল্লাহ তারা আজাবে পড়ে গেছে সে কথা আল্লাহ বলছেন তারা আপনি দেখতে পাবেন তাদের অনেকেই এই বনি ইসরাইলের লোকগুলো অনেকেই কাফরদের সঙ্গে খুব বেশি সক্ষতা মাখামাখি তারা অথস্র মুসলদের মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক বেশি হওয়ার কথা কারণ তারা এক নবীর উম্মত অরিজিনালি এই নবীকে দেখে এই নবীর উন্মত্তের সঙ্গে তারা মিশে যাওয়ার কথা তারা সবাই মিলে এক হয়ে যাওয়ার কথা অথচ আত্ম করত আর মুসলমানদের উপর উপরে উপরে খাতির ভিতরে ভিতরে তাদের দুঃস্যম এই যে তারা এই কাজ করেছে আল্লাহ বলছেন লবিহম তাদের নফ্স তাদেরকে বড় খারাপ কাজের দিকে এগিয়ে দিল অন্য অত্যন্ত খারাপ কাজ করল এক নবীর উম্মতের দাবিদার হয়ে আমি তল্লাহ আলহিম যার ফলে আল্লাহ তালা তাদের প্রতি গুসা হয়ে গেলেন রাগ হয়ে গেলেন এই জন্য এই লায়নাতের ফেসলা করে দিয়েছেন অফিলিদুন তারা আল্লাহ তালার আজাবে চির দিন থাকতে হবে জাহান্নামি হয়ে যেতে হবে নবীর উম্মতের দাবিদার হয়েও তারা জাহান্নামি হতে হবে তারা যদি আর তাদের বিশ্বাস করত তাহলে কোনো দিন তারা এই কাফেরদেরকে একান্ত আপন জন্ম করে তাদের সঙ্গে তাদের সক্ষতা বৃদ্ধি করতো না তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হতো না আসলে তাদের অধিকাংশ লোকগুলোই ফাসেক প্রকৃতি তাদের মধ্যে আল্লাহ তালার দিনদাড়ির কোনো প্রবণতা নেই দাবি মাত্র আমরা অমুক নবীর অনুসারী আসলেই তারা দিনের মধ্যে নেই তাদের মতলব অন্য কিছু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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে বিগ ডিসকাউন্ট সালমার ডিজাইনার আবহা হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ইতা হে নবী আপনি দেখতে পাবেন আপনি পাবেন সবচেয়ে বেশি দুশ্মনী করে ইমানদারদের জন্য ওই লোকগুলো যারা বলে যে আমরা ইহুদি সম্প্রদায়ের আর যারা শেরেপ করে মোশেকগণ আর ইহুদিগণ নবী মোহাম্মদে যারা অনুসরী মমিন সম্প্রদায় এদের সবচেয়ে বেশি ইহুদি সম্প্রদায় আর মক্কায় মোশেকি করেছে আর ওনার সময়ে তিনি খ্রিস্টানদের কাছ থেকে কিছু ভালো ব্যবহার পেয়েছিলেন আপনি অবশ্যই পাবেন তাদের মধ্যে মমিনদের সঙ্গে একটু মহাব্বত রাখে তাদের প্রতি ভালোবাসা আছে তাদের কাছে বেশি ফিল করে লোকগুলো যারা বলে আমরা আমরা খ্রিস্টান এই খ্রিস্টান কারা এই সব খ্রিস্টান নয় ইমিন ইমিন আব্বাস আল্লাহ তালা বলেছেন নাজ নাশি আসাবেশি কোন দেশের বাদশাহ ছিলেন আবিসিনিয়া যেটা বর্তমানে বলা হয় ইথিওপিয়া সেই দেশের বাদশাহ ছিলেন শাসক ছিলেন ন্যায় পড়ায় ভালো একজন মানুষ ছিলেন তিনি একই ধর্মের অনুসারী ছিলেন কোন ধর্মের খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন ওনার কাছে যখন এই করার তালাবত করে শোনানো হয়েছে তখন তিনি সেটাকে ওয়েলকাম করেছেন সাহাবিদেরকে তিনি জায়গা দিয়েছেন আশ্রয় দিয়েছেন মক্কা ফেরত এবং তিনি ইসলামের ব্যাপারে খুব সফট ছিলেন তার উপলক্ষে নাজিল হয়েছে এবং পরবর্তী পর্যায়ে যেখানে জাফর হিজরত করে প্রথমে মদিনা হিজরতের আগে তিনি মক্কা থেকে আবি ইথিবিয়া হিজরত করে গিয়েছিলেন ওই বাচ্চার কাছে এগুলা কোরআনের কথা বলে টোলে তিনি সেখানে জাগা পেয়েছেন আশ্রয় পেয়েছেন পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লিয়াম যখন মোদিনায় হিজরত করে চলে গিয়েছেন এবং বাকি ওখানে যারা ছিলেন মুহাজের ওনারা সবাই তখন কোথায় চলে একসঙ্গে মদিনায় এবং সেই সময় নাজি কয়েকজন পাদ্রী পোপ এরকম সহ কিছু তার দেশ থেকে বেশ কিছু লোককে পাঠালেন তাদের সঙ্গে যে আপনারা যান মদিনায় এই নবীর ব্যাপারে ওনারা কিছু বলেছেন ভালোই মনে হলো তবে আপনারা স্বরে জমি গিয়ে সেই নবীকে দেখেন এবং যে সমস্ত আলামত আমাদের কিতাবে আসছে ইনজিলের মধ্যে আখিরি নবীর লক্ষণগুলো ঠিক মতো আছে আসেনা দেখেন এবং সেখানে তার খবর নিয়ে আমাদের কাছে আসেন তো এই সম্প্রদায় আসলো মদিনায় নারাসের পক্ষ থেকে তারা আসলো আসার পরে তারা যখন দেখলো যে নবী করিম সাল আলাইস্লামে কে এবং কথাবার্তা হলো তখন তারা খুবই এর আগেই তারা অলরেডি আবেশ নিয়ে তাদের প্রতি মুসলমানদের প্রতি খুব সিম্প সহমর্মিতা করেছে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে এখানে এসে তারা আরো ভালো করে এটাকে যাচাই বাছাই করলো করে তারা মোটামুটি ইমানদারদের পক্ষে চলে আসলো এবং তারা ভ্যারি পজিটিভ হয়ে গেল কিভাবে হলো একটু পরে আসছে তো এই যে খ্রিস্টানগুলো আবেশনিয়া তাদের মধ্যে এই ভালো লোকগুলোর এই ভালো অবস্থা কেন তাদের মধ্যে কিছু ভালো কেশ ছিল আর রহবান ছিল কেশ ইস জমু কেশ কেশ এক বচন বহু বচন কেসি আর রোহবান এক বচন রাহ কস বলা হয় খ্রিস্টান সম্প্রদায়ের দ্বারা আলেম কিসি লোক যারা আলেম মানুষকে বয়ান করে তাদের দিনের দিকে নিয়ে আসে মোটামুটি ঈশা আলাহিসামের অরিজিনাল দিনের স্পিরিট তাদের মধ্যে অনেকটা ছিল এই আলেমগুলো লোকদেরকে ইয়ে করতে ওরা আসলো মোদিনায় এসে তারা দেখলো যে এই নিয়ে তো হকনবী আর তাদের মধ্যে রোহবানও আছে কিছু আছে রাহেব রাহেব অর্থ হলো যে বড় আলেম না কিন্তু আবেদ ঈশা আলাহিসামের ইঞ্জিনের তরিক অনুযায়ী মোটামুটি আল্লাহর ইবাদত করে আসছিলেন তাদের মধ্যে এদের অবস্থান ছিল এই কিছু লোক ছিল আবেশ নিয়ে যার ফলে তারা এত খারাপ হয়নি এই তারা মুসলমানদেরকে জাগা দিয়েছিল এবং পরে তারা ইসলাম কবুল করেছে তারা মদিনায় আসলেন এই জাফর আবি তালেবের সঙ্গে এসে এখন নবিক্লা দেখলেন আর ওনার সুললিত কণ্ঠে তেলাবাজ শুনলেন নামাদের মধ্যে বিভিন্ন বয়ান উপলক্ষে শুনে তাদের কাছে কেমন লাগলো তাদের অনুভূতিটা আল্লাহ আমাদের সপ্তম পাড়ার সাত নম্বর ওই আগের আয়াতে ওয়ান আর এই খ্রিস্টানদের লোকগুলো একটা বড় গুণ ছিল তারা তাকাব্য অহংকার গর্ব করত না মজিরার ইহুদিদের তুলনায় তারা অনেক হাম্বল ছিলেন নম্র ছিলেন বিনয় ছিলেন আর মদিনার ও ছিল অনেক বড় দুষ্ট কতগুলো গুণ আল্লাহ বললেন এরপরে এরা মদিনা আসে দেখলেন যখন তারা শুনতে পেল যে আল্লাহ রসুলের প্রতি কি নাজিল হয়েছে কোরআন এই তেলাবাদ তারা শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন হে রসুল আপনি তেলাবাদ করছিলেন আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল খ্রিস্টান কেবল এই তেলাবাদ শুনবা চোখ দিয়ে পানি পরে গেল আমরা কত তেলাবাজ শুনলাম কয়েবার পানি পরলো আল্লাহ তালা হকের জন্য কবুল করলে এই অবস্থা হয় হ্যাঁ বন্যা তাদের চোখে দিয়ে পানির বন্যা শুরু হয়ে গেল এত কান্না কান্নাকানি তারা করল এত চোখের পানি তাদের চোখে দিয়ে এসে গেল এত আবেগ ইমোশন কেন মিমারাফু মিনাল তারা বুঝতে পেরলো পারলো যে এটা তো হক আল্লাহ তো আরেকজন নবী পাঠিয়েছেন সব আমাদের সামনে আমরা আরেকজন নবী দেখতে পাচ্ছি তারা আনন্দে উদ্বেলিত হয়ে তারা ইমোশনাল হয়ে গেল কারণ তারা তো নবী ঈসল আল্লাহ সাল্লামকে দেখেননি অনেক আগে তাই না পাঁচশো ছয়শ বছর আগে ইসল আল্লাহ সাল্লাম এসেছিলেন তার কিছু অনুসরণ করার চেষ্টা করছে আর তাদের সামনে আখিরি নবী তারা দেখতে পাচ্ছে এই হক এই খুশিতে আনন্দে এবং এই আবেগে তাদের হৃদয়টা ভর্তি হয়ে গেল। আর দিয়ে আল্লা প্রতি শুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে পানি চলে আসল তারা সঙ্গে সঙ্গে বলে ফেললেন হে আমাদের রব আমরা ইমান এনে ফেললাম আমরা ইমানদার হয়ে গেলাম ফা শাহেদিন আল্লাহ আপনি আমাদের লেখে দেন যারা হকের শাহাদত দেয় যারা হকের সাক্ষ্য প্রদান করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন আমাদের নাম তাদের লিস্টে লেখি ধরুন কি আসল খ্রিস্টান ছিল তারা এটাই যারা ইঞ্জিল অনুসারী ছিলেন তাদের অবস্থা ওনারা আরো বলছেন কেন ইমান নেব না ইমান আনবো না ওমালানা তারা আরো বললেন এই জিনিসের প্রতি যেটা আমাদের কাছে অলরেডি এসে গেল হক হিসাবে প্রমাণ হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি এত বুঝে বুঝে বুঝে আমরা ইমান আনতে দেরি করব হেডিটেশন করব। অথচ আমরা কি চাই মধ্যে আমাদের নাম ঢুকিয়ে দিবেন এই আশা করছি আমরা দেরি করবো আমরা এখন ই মানে নিয়ে ফেললাম এই খ্রিস্টানকারা এরা হলো ইথিপিয়ার থেকে আগত না পক্ষ থেকে পাঠানো দল পরে তারা ইচ্ছা ছিল মোদিনে আজমেন চিঠি লিখেছেন তিনি মদিনে আজমেন রসুল সঙ্গে সঙ্গে দেখা করে নিজেকে সৌভাগ্য মন্ডিত করবেন কিন্তু আল্লাহ তালা ওনার হায়াতে কিসমতে কুলাননি কুলাইনি তিনি ইন্তেকাল করে ফেলেছেন আর খবর পেয়ে আল্লাহ তালা নবী করিমসাল্লা সাল্লামকে জিবরিলাম খবর দিলেন নার্জাসী ইন্তিকাল হয়ে গেছে তিনি শাহবাদাকে ডাক দিলেন ডাক দিয়ে এসে বললেন এই বাদশাহ নার্জাশীর ইন্তিকাল হয়ে গেছে চলো আমরা তার জানাজা পড়ি গায়েবানা নামাজ পড়লেন সালাতুল জানাজ এইখান থেকেই সালাতুল জানাজা আলাল গায়েব গায়েবানা জানাজা নামাজার কনসেপ্ট ওইখান থেকে এসেছে এই হলো ইতিবার খ্রিস্টানদের যারা এত ভালো তাদের প্রশংসা আল্লাহ তালা করলেন এর মোকাবিলা আপনারা এই যে হিরাকালের কাহিনী শুনেছেন হীরাকলিয়াস সে হক চিনার পরেও ক্ষমতা হারানোর ভয়ে কি করল ইমান কবুল করল না কি পার্থক্য দেখেন সেও খ্রিস্টান সে আল্লাহ তার কাছে দুনিয়া আখার ছবি হারালো কিন্তু আল্লাহ রব আলমিন নার্জাসী এবং তার অনুসারী ইতিপে খ্রিস্টানদেরকে এই তৌফিক দান করলেন খ্রিস্ট সম্প্রদায়ের যারা ইতিহাস থেকে এসেছিল তাদের ইমানকে আল্লাহ তালা কবুল করলেন তাদেরকে ফা বিমা কলু আল্লাহ বিশাল পুরস্কার দান করলেন তারা যে কথাগুলো বলেছিল ইমান এনেছিল আল্লাহ তালা কাছে তারা আশা করেছিল কি সবাব দিলেন তাদের পুরস্কার কি দিলেন আল যার নিচে দিয়ে সবসময় সুন্দর নহরগুলো প্রবাহিত হতে থাকবে ফিহা সেখানে তারা চির উদ্দিন থাকবে আর এটা হচ্ছে জন্য এই পুরস্কারই আল্লাহ এইভাবে তৈরি করে রেখেছেন আল্লাহমদ আল নামিন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন এর বিপরীতে যারা জেনে শুনে চলে যায় অস্বীকার করে মানতে আমার আয়াত গুলো আমার নবীকে সবগুলোকে মিথ্যাবাদী বলে অস্বীকার করে মানতে চায় না উল্লা কাহিম তারা হবে জাহান নামের অধিবাসী তাদের জন্য কোন সুসংবাদ নেই তাদের জন্য শুধুমাত্র সংবাদ ছাড়া আর কিছু নেই খ্রিস্টানদের মধ্যে এরকম লোক ছিল ওই সময় মাঝে মাঝে পাওয়া যায় কোনো কোনো সময় অনেক আফ্রিকায় কোনো কোনো দেশে আপনারা ইউটিউবে দেখবেন খ্রিস্টান পাদ্রি ছিল মুসলমানদের সঙ্গে সে তাদের ধর্ম নিয়ে বিতর্ক করেছে ডিবেট করতে এসেছে ডিবেট করতে এসে সে হক আবিষ্কার করে ফেলেছে ইসলাম কবুল করতে আর দ্বিধাগ্রস্ত হয়নি এখন সে দায় ভুলে গেছি তো এরকম কিছু কথা অন্য আয়াত এসছে যে এরকম খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তারা এরকম কিছু সফট লোক রেখেছেন যারা হকের কথা পৌঁছে গেলে তারা গ্রহণ করে ফেলে অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যারা প্রতি সত্যি ইমান এনে ফেলে আর তোমাদের প্রতি যা কিছু হয়েছে এই ইসলামকে বিশ্বাস করে আর তাদের কাছে যেটা নাজিল হয়েছিল অরিজিনালি সেটাকে তারা বিশ্বাস করলো খাস এই তারা আল্লাহ তালার কাছে নিজেকে অত্যন্ত বিনম্রভাবে পেশ করে নরম হয়ে যায় আল্লাহর কাছে তারা সব কিছুকে সপুর্দ করে দেয় গ্রহণ করে ফেলে আর তারা তাদের কাছে আর কোন জিদ কাজ করে না তাদের এতদিন তাদের ওই ধর্ম নিয়ে থাকলো সেটার পক্ষে ডিপেন্ড করলো এখন হঠাৎ করে যখন তার কাছে ইসলাম ক্লিয়ার হয়ে গেছে ছেড়ে দিয়েছে সরে এসেছে খুশু আল্লাহর ভয় তার দিলে ঢুকে গিয়েছে ইয়া আই হাল্লা দাদিনা মানু তু হারিমু তা তিমা হাল্লাহুলা কুমলা হালা ইম তাদু মিম্মা রাজা কাকুম মিম্মা হু হালাল ও তা কুল ল হল্লা দি আহী মেনুন হে ইমান তার গণ তোমরা যে সমস্ত ভালো জিনিস পবিত্র জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন তোমাদের জন্য সেগুলোকে কখনো তোমরা হারাম করে বসো না ওলা সীমা লঙ্ঘন করোনা ইন্থা দিন যারা সীমা করে আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না ওকলু মিম্মা রাজা কাকুমুল্লাহ হালালেবা আর আল্লাহ তোমাদেরকে যে রেজেক্ট দিয়েছেন হালাল এবং তৈব এগুলো খাও ও দি আন্তহি মুখ মিনুন আর সে আল্লাহকে ভয় করার প্রতি তোমরা এসেছে কিছু সাহাবী মিনহুম তাদের মধ্যে রসমান আবদুল্লাবিন ওনারা কেউ কেউ নিজেরা খাসি হয়ে যেতে চেয়েছেন বিয়ে করবেন না ওকে তারপরে মোটা কাপড় পরবেন গায়ে মেধে কোনো ভালো কাপড় পরবেন না দামি খাবার খাবেন না আর কোন কোনো সাহাবীরা এটা বলেছেন যে তারা কোনোদিন বিয়ে সাদি করবেন না বা তাদের স্ত্রী থাকলে তাদের কাছে কোনোদিন শুইতে যাবেন না বিসায় আর সারাদিন বছর সারা দিন রোজা রাখবেন আর গোস্ত ট ইত্যাদি কিছু ভালো ভালো খাবার সব বর্জন করবেন কোন রকমই যা খালি যান বাঁচে এরকম কিছু খাবেন আর সারাদিন রাত আল্লাহ ইবাদত করবেন কারণের ভয়ে কিছুকে কাট করে ফেলেছেন এই রকম আল্লাহ আয়াত নাজিল করলেন এবং তিনি খবর পেলেন তাদেরকে ডেকে খুঁজে বের করলেন তোমরা কে কে এরকম করেছ আল্লাহর হালাল জিনিস খাওয়া নিষিদ্ধ করে দিয়েছ আল্লাহতলা তোমাদেরকে সব দিন কিরতা রাখতে বলেছেন আল্লাহ তালা তোমাদের স্ত্রীর হালাল করেছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা বিবাহসাদী করা এগুলো সমস্ত নবীদের শূন্য যে ব্যক্তি আমার এই শূন্যত থেকে সরে আসে সে আমার উন্মত হবে না আমি একদিন খাই খাওয়া দাওয়া করি আরেক রোজা রাখি বেশি থেকে বেশি শুক্রবার বৃহস্পতি সময়ের রোজা সম বৃহস্পতির রোজা শূন্যত রোজা মাসের মাসখানে আইএমএ তিন দিনের রোজা আর এর চেয়ে বেশি যে রোজা রাখবে সে আমাউদ সবচেয়ে উত্তম রোজা সে একদিন রোজা রাখা পরের দিন না রাখা এইভাবে সারা রাত হাজত করতেন সাল্লা দাহনকে ধমক দিয়ে থামাইছেন ছুঁতে বলেছেন স্ত্রীর কাছে রোজা ভাঙ্গিয়েছেন সব দিন রোজা রেখেও না এইভাবে করে প্রাকটিক্যালি মানুষকে দুনিয়ার জীবনে চরম পন্থা গলু দিনের ব্যাপারে আল্লাহ বেজার হয়ে যেমন পানি একটু ঢেলে দেয় এরকম করতে বলছেন নাকি খাও খেয়ে আলহামদুলিল্লাহ বলো আল্লাহ এত মজার খাওয়ালেন তোমার এমন সব হবে আর মুশাকের কাজ সাবে যে ভালো খাবার খেয়ে আলহামদুল্লাহ শুক্র আদায় করে সেই কি আল্লাহ রোজা রেখে খেলো না রেখে তার মতো সেটাও না সবটাই ব্যালেন্স করতে হবে সবটা ব্যালেন্স করতে হবে এরকম ব্যালেন্স করে যে চলবে সে আসল নবীরকে অনুসরণ করেছে নবী কেডিমিস মজাদার খাবার খাননি খেয়েছে তিনি তার স্ত্রী ছিল আল্লাহ তালা ওনাকে অনেক স্ত্রীরা তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন এলাও করেছেন তাদের সঙ্গে তিনি কোনো কোন সময় তিনি ছেনা কাপড় পরেছেন তৌফিক দিয়েছে আল্লাহ দামি কাপড় গায়ে দিয়ে মেহমান এসেছে কোন প্রতিনিধি এসে দেখা করার জন্য দামি কাপড়ও গায়ে দিয়েছেন এটা কি বুজুর্গের কমতি হয়েছে নাকি ওনার তা আখেরি জামানায় কিছু সুফি সাধকদের গায়ের মধ্যে খালি তালিয়ালা জামা মোটা পশমের জামা গায়ে দিত এইগুলো কিছুই ইসলামের মধ্যে নেই যখন যেরকম সুযোগ আছে আল্লাহ তারা রেজিক দিলে আলহামদুলিল্লাহ খেয়ে আলহামদুলিল্লাহ আর এক তিনি না খেয়ে বুকের মেতে পাথর পেঁধে বসে আসেন তখন বলেছেন আল্লাহামদুল্লাহ এইটাই হচ্ছে ইসলাম এইরকম ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা কোন বিষয় আল্লাহ তাল্লা পছন্দ করেন না খবর খবরদার যেটা আল্লাহ হালাল করেছেন এটাকে হারাম করো না একটা কিতাব আমি পড়েছি আহ বাংলায় লেখা আর কি কিতাব বলতে আর কি পুস্তক আর কি এগুলো কিতাব বলাতে মুশকিল তখন বলছে যে যদি আল্লাহ তারা করতে হয় তাহলে গোষ্ঠে খাওয়া ছেড়ে দিতে হবে গোষ্ঠা খালে শরীর গরম হবে শরীর গরম হইলে অনেক কিছু দরকার হবে এই সমস্ত বাদ দিয়ে ফেলতে হবে নবী কারি সালামের সুন্দর ছেড়ে দিয়ে বৈরাগ্য বাদ গ্রহণ করেছে এই সমস্ত বৈরাগ্যবাদ আসছে কোন জায়গা থেকে হিন্দু ধর্ম থেকে গ্রিক ধর্ম থেকে অন্য ধর্ম থেকে এসছে খ্রিস্টানদের ধর্ম থেকে এসছে লাহবান ফিল ইসলাম ইসলামে কোন বৈরাগ্যবাদ নাই সাদের লাউ বারাইলো মরে বৈরাগী এইগুলো নাই ইসলামের মধ্যে ধর্মের ধর্মের পুরোহিত ইমাম তাদের দ্বারা এরকম তারা ঘরের মধ্যে হান্ডি পাতিলে পাক শাক সংসার বিয়ে সাদি কিছু থাকবে না তাদের গায়ের মধ্যে থাকবে ভালো কোনো পোশাকও থাকবে না জামা কাপড় তাদের জন্য হারাম দুই পিস লম্বা কাপড় যে গেরুয়া রঙের অরেঞ্জ কালারে। এটা গায়ে থাকবে আর মাথার চুলও রাখতে পারবো না সময় নেড়ে করে থাকতে হবে আর দিনের শেষে নিয়ে ঘরে ঘরে গিয়া কিছু খাবার ফকিরের মতো তাদেরকে দিব ওইটা খেয়ে তারা বাঁচতে হবে তাহলে আসল বুজুর্গ তারা হয়ে গেল আমাদের এই দিন ধর্মে এইরকম বুজুর্গ বুজুর্গানি আল্লাহ পছন্দ করেছে। বরঞ্চ মানুষের কাছে হাত না নিজের পায়ে দাঁড়াতে ইসলাম উৎসাহিত করেছে। কত কি নিয়ামত আলাই দিনের মধ্যে দিয়েছে আর দিনের নামে মানুষ কোন দিকে চলে গেছে আর খ্রিস্ট ধর্মে বেশি বিজর্গ হতে গেলে নিজে খাসি হয়ে যাও তাই না আর বিহাদু করতে পারবো না বিসাদু করলে তার চাকরি নট আর আমাদের বলছে ইমাম সাহেব যদি বিবাহিত হয় তাহলে বেশি উত্তম ঠিক কিনা হা আল্লাহ পুরো উল্টা এত সুন্দর ফিতরতের দিন আল্লাহ তালা দিয়েছেন এখন এই দিন থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত আমাদেরকে আল্লাহ তালা এই দিনের কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন সাহায্যে হাক মানুষের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা এই দায়িত্ব পালন করার জন্য আমাদের এই সবাইকে দিনে দাওয়াতি কাজ করা দরকার দাওয়াতের কাজ কোনো সময় কোন সংগঠনের আন্ডারে চ্যারবে হয় কোনো সময় ব্যক্তিগতভাবেও হয় পারিবারিকভাবে হয় যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় সবাইকে দিনের দিকে নিয়ে আসাটাই দাওয়াতি কাজ আল্লাহ তালা আমাদেরকে এই কাজের জন্য অভিজ্ঞান করুন এবং কবুল করুন